আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লা আল্লাহ নবী আবাদ আম্মাদ সম্মানিত দর্শক শ্রোতা পৃষ্ঠ বাংলার দর্শাহাদিসে আমরা ইতিমধ্যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসলামের সালাত পর্ব এবং সালাতের বিভিন্ন মাসলা মাসাইল আমরা জানতে পেরেছি সালাতের আদায়ের পদ্ধতি হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে বলার জন্য আপনার কাছে অদা করেছিলাম সে অদা পূরণে আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই চলে আসুন সালাতের সংক্ষিপ্ত একটা পদ্ধতি হাদিসের আলোকে আমরা কিভাবে শিখব। তার আগে বলবো আজ আমরা সালাতের পদ্ধতি জানি বা আমরা আদায় করি অবশ্যই বাবার কাছ থেকে মার্কাস থেকে মসজিদে গিয়ে দেখা দেখে বা আমরা একটা বই পড়ে এখানে ওখান থেকে আমরা সালাতের পদ্ধতি শিখে থাকি হাদিসের আলোকে রাসুলের সলাৎ শিখার আমাদের ব্যবস্থাও যেমন কম আগ্রহও কম এবং এর পদ্ধতি আমাদের জানার জন্যে আমাদের যে ব্যবস্থাপনা সেটাও কম তাই পৃথিবী বাংলার মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঠিক সালাতের পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরছি আশা করি এভাবে আমরা আদা করলে সালাত আমাদের আল্লাহর কাছে কবল হবে এর মাধ্যমে দুই আখেরাতে আমরা কল্যাণ ও মঙ্গল পাবো ইনশা আমরা সুন্দর মতে উজু করে নেবো সালাতের যদি শর্তগুলি नहीं एबारिदे चले जाबाज दाड़े जाबर शरी पवित्र कपड़ पवित्र जीनवाज स्थान पवित्र ये अंतर पवित्र कोपुर बेदात कि सब परिष्कार बहर एवं भेतर परलाते दाड़ो केबलामुखी हुए समय कपड़ चुपड़ ठीक रेखे एबारे दाड़बेर आगे हमें सलाातर शर्त मध्य नियोट कर ফরো সালাদ না নফল না ওয়াজিব না কুন সালাদ এর নিয়োগটা মনে মনে এবং বলেছিলাম নিয়তটা মনে মনে করতে হবে নিয়ত সংকল্প করা ইচ্ছা করা এটা অন্তরের কাজ এটা মুখের কাজ নয় এবার আমরা মনে মনে নিয়ত করে কেবলামুখে হয়ে আমার দৃষ্টি সেজদার জায়গায় রেখে এবার আমরা সোজা হয়ে এবার আমি তকবির তাহারিমা দিয়ে আমার হাত বুকে বেঁধে আমি নিয়ত করব। বলবো আল্লাহ একবার কাঁধ বরাবর বা কান বরাবর এবার আমার হাতটা বুকে আমি রাখবো হাতটা এইভাবে রাখতে পারেন এইভাবে রাখতে পারেন এইভাবে রাখতে পারেন আবার হাতটাকে এইভাবে ধরে নিতে পারেন এইভাবে ধরতে পারেন এইভাবে ধরতে পারেন হাতের সবগুলি সহি যেটা আপনি একাধ সময় একাধরকম করবেন এটাই হবে আমাদের সুন্দরের আমল এবার আমি হাত বুকে বেঁধে নিয়ে এবার আমাকে সানাপাঠ করতে হবে আল্লাহমায়েদবাইনু আতাইয়া অথবা সুবাহান আল্লাহামদিকা এইভাবে আলী অজাহাত হানিফা এই ধরনের আপনি যেটা পারেন বা এক এক সময় এক একটা সানা বারো ধরনের সানা রয়েছে আপনি পাঠ করে সানা পাঠ হয়ে গেলে এবারিম অথবা বিল্লাহ ইসামিলাম রহমান রাহিম সশব্দে অথবা নীরবে এরপরে আপনি সুরাহ ফাতেহা পাঠ করবেন আলামিন যদি জোরে কেরাত হয় জোরে জোরে আস্তে কেরাত হয় মনে মনে নিঃশব্দ আপনি সুরাহ ফাতিহা। ফার্স্ট টু লাস্ট আপনি পড়বেন ধীরে ধীরে একটা একটা করে আল্লাহ নবী আহিস কেরাত সম্পর্কে আনাসবিন মালিক রাজিউল্লা বলেন আল্লাহনী একটা একটা করে আহ পড়তেন বিসমিল্লাহ রাহিদ থামতেন এটা মনে মনে পড়তেন জহরসাল ফাতে শুরু করতেন আলামিন থেমে যেতেন আর রাহিম থামতেন মালিকি মালিক থেমে যেতেন إياك نعبد وإياك نستعيد هم تن إيربوري إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إبعوة أكتك تكوري آيات تهمي تهمي بورتن إيربوري غير المغضوب عليهم ولا الضالين هو يجل جوري كوري إمام سيبول بين آمين. আমিন তান দিলে এর সঙ্গে মুক্তাদিরা বলবে আমিন আল্লাহাম ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আসতে আমিন বলার হাদিস যেগুলি এসেছে সেগুলি সব দুর্বল জয়ীফ হাদিস এবং আমিন জোরে বলার হাদিসগুলি হলো সই হাদিস এজন্যে আমরা জোরে আমিন বলবো আমিন বলা হয়ে গেলে আল্লাহনবী আলেসাতসাল্লাম তকবির ও তাহারিমা বলার পরে একটা সাক্তা বা নিরবতা পালন করে সালা করতেন সুরা ফাতেহা পাঠ করার পরেও একটা নিরবতা ছোট্ট একটু সময় নীরব হতেন এবং এইখানে অন্য কি সুরা পড়বেন এবং শ্বাস নিঃশ্বাসটাকে স্বাভাবিক করে নেওয়া তাই করতেন আপনি যদি মুক্তাদি হন বলেছিলাম যে সর্বাবস্থায় সুরা ফাতিহা পড়তে হবে এটা রুকুন ফরজ সুরা ফাতেহা কখন পড়বেন ইমামের পিছনে एक तो एक पढ़े थामे थे ना पीछोने पीछोने फाते हा। फाते हा जेहरी नामब्द कमजे सुराफ फातेहार छा कि पढ़ा जाए तब नीरव सराते मुक्त सुरफ फातेहार संगे प्रथम दुराते मिला जब श्री हर द्वारा प्रमाणित बंदुगण एब अक्टा सुरा मिला सुरा मिलान आगे जो सुरार शुरू थे पढ़ें तोा बीसम्ला नीरबे आपनी पढ़बें जो मध्य खानमिल्ला बहार प्रयोन नहीं क्षेत्र में मन रखते सुरा मिलानों क्षेत्र राशुल्लामें क्या पद्धति पाई एक हल किा फातेहार पर प्रत्येक राकाते एक सुरा पाठ करा दू नम्बर एक सुरा के हाफ हाफ कर বা ভাগাভাগি করে দুই রাখাতেই পড়া আরেকটা হলো কি যে একই রাকাতে সুরা ফাতেহার পরে একাধিক সুরা পাঠ করা এমন পাওয়া যায় এবং আল্লাহ নবী আহস্লাতামের শূন্যতি এমনটা পাওয়া যায় না যে এক সুরার মধ্যখান থেকে কিছু আয়াত আর এক সুরার শেষ থেকে কিছু আয়াত যেটা সাধারণত আজকে আমাদের ইমাম সাহেবদেরকে দেখা যায় যে প্রথমে একটা সুরার কিছু অংশ পড়লো দ্বিতীয় রাখাতে গিয়ে অন্য সুরার একটা অংশ পড়ে নিল এই ধরনের সুন্নতির তরীকায় আমরা সিস্টেম পাই না আল্লাহনবী আলিসালাম সুরা কাব বা হিজরতের পিছন দিক থেকে তিনি তিন ভাগ করে তিনি পড়তেন ফজরে তেওয়াল পড়তেন লম্বা সুরাগুলি এরপরে এশার মধ্যে তিনি আউসাত মুফসাল পড়তেন এটা আমরা আলোচনা করেছি আর লাস্টের মাগরিবে তিনি কেসার বা ছোট সুরাগুলি এছাড়াও এর ভিন্নতাও রয়েছে যেটা আমরা হাজ দ্বারা জানতে পেরেছি বন্ধুকোন আল্লাহনবী আলিসালামের এই সুরা মিলন ছাড়াও একজন সাহাবি প্রত্যেক রাখাতে সুরা এখলাস পড়তেন সুরা ফাঁথের সঙ্গে অন্য সুরা পড়ার পরে আবার উল্টোটাও আছে সুরা এখলাস পড়তেন এরপরে অন্য সুরা পড়তেন এই ধরনের সম্মতি আল্লাহ নবী থেকে পাওয়া যায় তবে মনে রাখতে হবে নিয়মটা আমাদেরকে রাসুলের সুন্দর ওইভাবে পড়াটাই আমাদের জন্যে উচিত সুরা মেলানোর পরে এর পরে আপনি রুকুতে যাওয়ার আগে চূড়া শেষ হয়ে গেল আপনি রুকুতে যাওয়ার আগে এখানেও ছোট্ট একটা বিরতির কথা কোনো কোনো বর্ণায় এসেছে ছোট্ট একেবারে ছোট্ট মানে রুকুতে যাওয়ার আগে শ্বাসটাকে ঠিক করে নেওয়ার জন্য এরপরে আল্লাহ আকবর বলে দুই হাত কাঁধ বরাবর উত্তোলন করে রুকুতে যাবে রুকুতে আঙুলগুলি ফাঁকা থাকবে মজবুত করে ধরে নিয়ে এবার রুকুতে রুকু করার সময় মনে রাখতে হবে পিঠটাকে লম্বা করে কুজো করে না মাথা এবং পিঠ এবং পিছনটা বরাবর হবে এবার দোয়া পাঠ করবে শুভানর হজিম আমাদের দেখা যায় অনেক সময় সোনা বেলা সোনা বেড়া সোল এইভাবে না ধৃষ্টির আপনি যদি একজন কোন সম্মানী ব্যক্তির সামনে গিয়ে কিছু বলেন তাহলে কিভাবে বলবেন লোড় আপনি তো বলবেন ধীর ভাবে কথা বলবেন যাতে আপনার কথাগুলি সুস্পষ্ট হয় যেন মানুষ বুঝতে পারে কিন্তু আপনি যখন সালা তদা করছেন কিছুই বোঝা যায় না এটা তো ঠিক হবে না আল্লাহর আপনি এখানে তসবি পাঠ করতেছেন ধীর স্থির ভাবে সুন্দর ভাবে সুবহান পড়া এছাড়া এর সঙ্গে সুবাহা আল্লাহা বা সুবহন কুদ্দুসুল মালায়িকা रुकुर दुआ रहीधिकुआके बार बार अथवाधिक दुआके पढ़े रुकुटे रुकुअल हमेदा कि हाथ उत्तोलन कान बार कान बार बार उड़ते दाड़ाते सोजा दाड़ाते रुकू जे रख स्थिर भाव इतमिनार कर फरज ठीक सोजा दाड़े जावाओ करज मन रखते हैं अपना कमपक्षे যে কমপক্ষে তিনবার সুবহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ বলা পর্যন্ত একটুক দাঁড়াতে হবে এবং শরীরের যতগুলি হাড় হুড্ডি রয়েছে সবগুলি আপনা আপন স্থানে বিশেষ করে আপনার মেরুদণ্ডের হাড্ডিগুলি যেন সোজা হয়ে যায় এরপরে আপনি এখানে দোয়া পড়বেন সমী আল্লাহ হামেদা এটা ইমাম সাহেব বলবেন বক্তাদিরা বলবেন কিনা না ব্যাপারে দুই ধরনের মত রয়েছে তবে না বললে কোনো সমস্যা নাই কেউ কেউ বলা জায়জ মনে করেছেন এরপর রাব্বানা বলাল হাম বারাব্নালাকাল হাম বা্লাহ বনাকাল হাম হামদন থীরান্ন্তবান কানফি এছাড়া মিল আ মাওয়াতী ওলার দি এ ধে যে দুোয়াাগুলি রয়েছে আপনি এইদোয়াগুলি দাড়িয়ে পড়বেন। যখন দোয়া শেষ হয়ে যাবে। এর পে সিসদায় আমাদের যেত হবে। সিজদয় যখন যাব থাি সুই হর দিক থেকে আগে হাত যাওয়া তার পে যাওয়া এটাই পর্মাণত হয় এর পে এবার চলে গেলে। সিদায়। হাত দুইটি আপতার কান বরাবর অথবা কাট বারাবত। হাঁতুরের আঙ্গুলগুলি একেবারে বন্ধ থাকবে কেবলা বরাবর হবে তাহলে কান বারাবর রেখে অথবা কাঁধ বরাবর দুইটাই হাদিসে সাব্যস্ত আছে সেই হাদিসে যেটা আপনার ভালো লাগে বা এক কোনো সময় কান বারাবর কোনো সময় কান বারবার রেখে কেবলা মুখে এবার আপনার ষাটটা অঙ্গের উপরে সেজনা হতে হবে দুই হাত দুই হাঁটু দুই পার আঙ্গুলের অংশ আর আপনার কপালসহ নাক সাতটা অঙ্গের উপরে ভারসাম্য রেখে আপনি এবার সেজনা করবেন সেজনাতে ধীর স্থিরভাবে হাত দুইটা ना मटर मध्य बीछे दीबें हाथ दुटी के सजा करो शेजदार दुआ हैोआ शिखे दुआ करें अथवा प्रयोजन जायोजन आल्लाजदा বেশি বেশি করে দোয়া করা বেশি বেশি করে প্রচেষ্টা করতে আল্লাহ নয়ী বলেছেন কারণ এখানে দোয়া কবুল হয় বান্দা আল্লাহর সন্নিকটে হয়ে যায় এবার আল্লাহ আকবার বলে বসে যাবেন দুই সেসদার মাধ্যমে সোজা হয়ে এবং এখানে আপনি রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি একাধীন আল্লাহ ওয়াদিনী এই দোয়াগুলি রয়েছে আপনি পড়বেন এবার আপনি আবার আল্লাহ আকবার বলে আগের প্রথম সেজদার মতো আবার সেজদা করবেন এবং সেজদাতে প্রথম সেজায় যা করেছেন দ্বিতীয় সেজায় ঠিক ওইভাবে আপনি করবেন সেজদা হয়ে গেলে এবার আপনি উঠে সোজা বসবেন বসার পরে আপনি উঠবেন অথবা সরাসরি যদি উঠে যেতে চান সেটাও যায় যাচ্ছে অসুবিধানে আপনি হাঁটুতে ভর দিয়ে উঠেন অথবা হাতে ভর দিয়ে ওঠেন নিঃসন্দেহে হাতে ভর দিয়ে ওঠাটাই উত্তম হবে হাদিসের আলোকে বেশি বিশুদ্ধ হাদিস হলো হাতের উপরে ভর দিয়ে ওঠা যাতে করে ওই উটের সঙ্গে সাদৃশ্য না হয় আর প্রয়োজন যদি হয় আপনার প্রয়োজন মোতাবেক আপনি ভর দিয়ে উঠবেন হাতে বা হাঁটুতে আপনি করবেন সেটা কোনো সমস্যা নেই এরপরে আপনি উঠে যাবেন দাঁড়িয়ে আবারও হাত বুকের ওপর রেখে প্রথম রাখাতের মতো দ্বিতীয় রাকাত আদা করবেন এখানে আমরা ছোট্ট একটা বিরতির পরে বাকি সরাতে সংক্ষিপ্ত পদ্ধতি পূরণ করার অধ্যা রেখে আপনাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাতু পৃষ্ঠি বাংলার সম্মানিত দর্শক সুধু আপনার কাছে আমরা ছোট্ট একটি বিরতির পূর্বে রাসুজাল সাল্লামের সালাতের পদ্ধতি সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করতেছিলাম এ যে আমরা এবার রুকু থেকে উঠে আমরা দাঁড়িয়েছি সোজা হয়ে দাঁড়াতে হবে রুকু যেরকম ধীরে স্থিরভাবে ইতমিনান করা ফরজ ঠিক সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়া এটাও কিন্তু ফরজ মনে রাখতে হবে আপনাকে কমপক্ষে বলেছিলাম যে কমপক্ষে তিনবার সুবহান আল্লাহ সুহান আল্লাহ সুভান আল্লাহ বলা পর্যন্ত একটুক দাঁড়াতে হবে এবং শরীরের যতগুলি হাড় হুড্ডি রয়েছে সবগুলি আপনা আপন বিশেষ করে আপনার মেরুদণ্ডের হাড্ডিগুলি যেন সোজা হয়ে যায় এরপরে আপনি এখানে দোয়া পড়বেন সামি আল্লাহ হামেদা এটা ইমাম সাহেব বলবেন ভোক্তাদিরা বলবেন কিনা না ব্যাপারে দুই ধরনের মত রয়েছে তবে না বললে কোনো সমস্যা নাই কেউ কেউ বলা যায় মনে করেছেন এরপর রাব্বানা কালহাম বাহামাওয়া দি এই ধরনের যে দুয়াগুলি রয়েছে আপনি এই দুয়াগুলি দাঁড়িয়ে পড়বেন যখন দোয়া শেষ হয়ে যাবে এরপরে শেষদায় আমাদের যেতে হবে শেষ যখন যাব হারিস সহি হওয়ার দিক থেকে আগে হাত যাওয়া তারপরে হাঁটু যাওয়া এটাই প্রমাণিত হয় এরপরে এবার শেষ দায় চলে গেলেন সেজাই হাত দুইটি আপনার কান বরাবর অথবা কাঁধ বরাবর হাঁটুরের আঙ্গুলগুলি একেবারে বন্ধ থাকবে কেবলা বরাবর হবে তাহলে কান বরাবর রেখে অথবা কাঁধ বরাবর দুইটাই হাদিসে সাব্যস্ত আছে সেই হাদিসে যেটা আপনার ভালো লাগে বা এক কোনো সময় কান বারাবর কোনো সময় কান বরাবর রেখে কেবলা মুখে এবার আপনার সাতটা অঙ্গের উপরে সেজদা হতে হবে দুই হাত দুই হাঁটু দুই পা আঙ্গুলের অংশ আর আপনার কপালসহ নাক সাতটা অঙ্গের উপরে ভারসাম্য রেখে আপনি এবার সেচদা করবেন সোজা করে ভালো করে মাটির মধ্যে রেখে আপনার কণি দুটা উঁচু রেখে পাঁচর থেকে আলাদা দোয়া পড়বেন এছাড়া শেষদার যে দোয়া আছে সুবাহা কালদেক ফিরলি বা এছাড়া আরো শেষদার দোয়া আছে আপনি দোয়াগুলি শিখে दोआा करें अथवा प्रयोजन जायोजन आल्लर का बसिशा बसि प्रचेषा करते आल्ला कारण दोआा कबूल है बंदा आल्लाटे अल्लाह बसे जाबर दुई सेजदार मध्य धीरे स्थिर भावे सुंदर भाव बसते सोजा एवने अपनी रब्बीक फिर रब्बिक फिर एकाधीभाग आल्ला এই দোয়াগুলি রয়েছে এগুলো আপনি পড়বেন এবার আপনি আবার আল্লাহ আকবর বলে আগের প্রথম সেজদার মতো আবার সেজদা করবেন এবং সেজদাতে প্রথম সেজায় যা করেছেন দ্বিতীয় সেজদায় ঠিক ওইভাবে আপনি করবেন সেজদা হয়ে গেলে এবার আপনি উঠে সোজা বসবেন বসার পরে আপনি উঠবেন অথবা সরাসরি যদি উঠে যেতে চান সেটাও যায় যাচ্ছে অসুবিধানে আপনি হাঁটুতে ভর দিয়ে উঠেন অথবা হাতে ভর দিয়ে উঠেন নিঃসন্দেহে হাতে ভর দিয়ে ওঠাটাই উত্তম হবে হাদিসের আলোকে বেশি বিশুদ্ধ হাদিস হলো হাতের উপরে ভর দিয়ে উঠা যাতে করে ওই উটের সঙ্গে সাদৃশ্য না হয় আর প্রয়োজন যদি হয় আপনার পরিজন মোতাবেক আপনি ভর দিয়ে উঠবেন হাতে বা হাঁটুতে আপনি করবেন সেটা কোনো সমস্যা নেই এরপর আপনি উঠে যাবেন দাঁড়িয়ে আবারও হাত বুকের ওপর রেখে প্রথম রাখাতের মতো দ্বিতীয় রাখাত আদা করবেন এবার দুই রাকাত হয়ে গেলে তা শহদের জন্যে বসে আপনার বাম হাত বামুর উপরে বা হাঁটুর ওপরে ডান হাত বামরু বা হাঁটুর ওপর রেখে সবগুলি আঙুল বন্ধ করে শুধু একটা সাধারণ আঙুল দিয়ে ইসারা করতে পারেন এরপরে আপনার তার শাহুদ হয়ে গেলে উঠে যাবেন ও হাতে ভর দিয়ে বা হাঁটুতে ভর দিয়ে উঠে গিয়ে বাকি তৃতীয় চুর্থ বা তৃতীয় রাখাত পূর্ণ করে শেষ বৈঠকে আমরা বসে আপনি আত্মাই পড়বেন দুরু শরীফ পড়বেন এরপরে সাব্যস্তিক এগুলো দোয়া এছাড়াও আপনার জানা মতো দোয়া আপনি শেষ বৈঠকে পাঠ করে এরপরে ডান দিকে আসসালাম আলাইকুম আহমতুল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনার নামাজ শেষ করে দিবেন। নামাজ যখন শেষ হয়ে যাবে इमाम जदि हन मोक्र दिखे मुख कर फिर बसते हैं जो तरह संगे को आलोचना कोशी था सरसिवि बसबें डान दिखे आपनी की करबें एक तो पाका बसबें आल्लाबी आलम एक बसिभाग डान दिक्क मोक्त फिर बसे तब माझे मध्य बाम दिक्वे फिर मोक् दिखे मुख कर बसे मन रखते समस्त सालात फरज सालातर परम फजर सालात আসল সালাদ এগুলির পরে যেহেতু সুন্নত নাই কাজেই সেইগুলিতে মোকাদিদের দিকে মুখ হয়ে বসা যাবে আর যেগুলির পরে শূন্যত আছে যেরকম মাগরে ঈশা এবং জোহর তাই ইমাম সাহেব কি করবেন মোকাদিদের দিকে মুখ করে ফিরে বসবেন না এ ধরনের কোনো ভাগ শূন্যত দ্বারা সাব্যস্ত নয় কাজী আমরা শূন্যতের আমল করব নাকি নিজেরা একটা বানিয়ে আমল করব। করবো এসন্দেহে আমাদের উচিত হবে সুন্নত সম্মত আমল করা তাই আমরা সুন্নতের আমলের আগ্রহী হয়ে আমল করি এটাই আমাদের জন্য জীবন গড়ার জন্য পাথেও ইনশাল্লাহ এভাবে যখন সালাম ফিরা হয়ে যাবে সালাম ফেরানোর পরে তিনবার আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এরপর আল্লাহসাল্লামকা সালাম ও মিনকা সাল্লাম তোমার একটা ইয়াজাল আল ইকলাম একবার এরপরে আপনি সুমনাল্লাহ রহমদুল্লা আল্লাহ আকবর তে ত্রিশবার করে এবং পূর্ণ করার জন্যে লাই আলাহিল্লাহ একবার অথবা তেত্রিশ বার সোনাল্লাহ রহমদুলিল্লাহ তেত্রিশবার করে আল্লাহ আকবর চত্রিশ বার অথবা সোনাল্লাহ রহমদুল্লাহ একবার লাল আলাহিল্লাহ পঁচিশবার করে অথবা সোনাল্লাহ রহমদুল্লাহ দশবার করে যেটা চারটা পদ্ধতি আমরা বলেছি আপনি পড়বেন এরপরে আয়তাল কুরসি পড়েন সুরা এখলাশ নাস ফালাক মাগরীব এবং ফজর সালাতে তিনবার করে অন্য সালাতে একবার করে এরপরে আপনি আলাহিল্লাহ আহ সরিকালাহু له الملك وله الحمد وله الخلائق قدير اللهم لا على لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع جد منك الجد اللهم اعدني على ذكرك وشكرك وحسن عبادتك لا حول ولا قوه إلا بالله لا اله الا الله لا نعبد الا اياه له النعمه وله الفضل وله الصلاه والسلام ولا اله الا الله ولا نعبد الا اياه مخلصين الله الدين ولو كره الكافرون سوره اخلاص ناس فلقتين বার করে ফজর এবং মাগরিবের বাকি সালাত একবার खाली हाथ एर अतिर दुआ करते चान एक दुआ आल्ला आराधना करेंटुल्लाम सुन्नति तरिकार সালাত এবং সালাতের পরই আমাদের দোয়া ও আজগার এর সিস্টেম মনে রাখতে হবে দোয়া মানে আহ্বান করা আমি আল্লাহকে আহ্বান করব। আমি নিজেই আল্লাহকে আহ্বান করব। আল্লাহ বলে ওদু অস্তা আছে বলে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই আল্লাহ তো বলেন নাই যে আমাকে ডাকতে হলে মাধ্যম নিতে হবে কাউরি আল্লাহ আমাদেরকে সরাসরি তাকে ডাকতে বলেছেন আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যম প্রয়োজন নেই যে যেখান থেকে যেভাবে আল্লাহকে ডাকবেন তিনটা সারা দেবেন এই পৃথিবীর সমস্ত মানুষ যদি তাদের আপন আপন পরিজন নিয়ে যার যার ভাষা নিয়ে একটা মাঠের মধ্যে আকৃত হয়ে একই সঙ্গে যদি আল্লাহর কাছে চাইতে থাকে এই এখন বর্তমানে পৃথিবীর যত মানুষ রয়েছে সব সঙ্গে একই মাঠে পরিজন ভিন্ন ভাষা ভিন্ন একই সঙ্গে যদি চায় মোহানব্ব আলমিন তাদের সেই ভাষা বুঝবেন তাদের চা পাওয়া বুঝবেন এবং একই সঙ্গে সবকে দেওয়ার মতো তার ক্ষমতাও রয়েছে আর সবার সব চাওয়া পাওয়া পূর্ণ করলে আল্লাহরবুল ভান্ডার অতটুক সে কমবে না একটা সুই যদি আটলান্টিক মহাসাগরে ডুবে আমরা উঠিয়ে নিয়ে যদি এক বিন্দু পানি কমবে এতটুকু আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ভান্ডার কমে যাবে না আল্লাহ রব্বুল্লা আলমিন আলিম বেদাতির সুদোর তিনি অন্তর জামী তিনি তা প্রতিটি মানুষের কথা তিনি বুঝেন জানেন অন্তরের কথা জানেন আপনি আল্লাহর কাছে আপনারটা চাইবেন কায় মনে আদব রয়েছে এর কিছু এই আদব কেবলামুখী হওয়া ও অবস্থায় সালাতের পরে বিভিন্ন উপযুক্ত সময় রয়েছে দোয়া কোমলের শেষ রাত্রিতে মক্কায় গিয়ে শেষ দশকে রমজানের ইত্যাদি কিছু সময় এবং এর জন্য কিছু আদব রয়েছে এই আদব রক্ষা করে হাত উঠিয়ে দোয়া করে একটি আদব উঠাতেই এমন কথা না আল্লাহ নবী আলসালাম কিছু জায়গা আসলে একাকে হাত উঠিয়েছেন কিছু জায়গা আসলে যৌথভাবে হাত উঠিয়েছেন কিছু জায়গা আসলে এখানে হাত উঠান নাই তাহলে যেখানে তিনি হাত উঠছে একাকি আমরা সেখানে একাকি হাত উঠাবো বন্ধুগণ শেষের আগে আপনাদের জন্য দোয়া করি এইভাবে আমরা রাসুলের সালাদ শিখলাম দোয়া শিখলাম তা আমল করবো এটা আমাদের কাম্য আকুলকাউলি হাজা আসাকুরুল্লি আলকুম আলসাইমসিন ফস্তাকুরু ওসালাম নবী আলম মহমদ ওয়াল আলী হসমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি